প্রথম তারিখ আজকে বলছিলাম এই মাসের দশ তারিখে আরবিতে আশুরায় মহরম বলা হয় মহরমের আশুরা মানে মহরমের দশ তারিখ এই দশই মহরম এই দশই মহরম এই চোদ্দশো বছর ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন নয় বরং প্রাচীন যুগ থেকে গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটির ইতিহাস সহি ইতিহাস এই দিনের সম্পর্কে কিছু জাল কথা রয়েছে যে এই দিন এই ঘটেছে সেই ঘটেছে একবার কাহিনীতে রয়েছে সেগুলির দিকে আমরা যাবো না কারণ সেগুলি সনদ দ্বারা আমাদের কাছে প্রমাণিত নয় কিন্তু সহি সূত্রে বিশ্বস্ত সূত্রে সহি সনদ যা প্রমাণিত তা হচ্ছে মোসা আলী সালাম মের যুগে প্রথম এই মহার্নমের 10 তারিখে যা ঘটে থাকে রোজা রাখছে আসুন জিজ্ঞেস করলেন তাদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই হাদিস বুহারিতে রয়েছে মুসলিমে রয়েছে আবুদাউদ্দিন আব্দুল আব্বাস আনহোমা থেকে বর্ণিত হিজরতের পূর্বে তখনও রোজা রাখতেন তার মানে এই রোজা মক্কার লোকেরাও জানত আর রোজা রাখা ভালো কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর এবাদ शल्ला रमजान रोजाफरज हार आगे पर महरमे आसुर रोजा फरज छो जी कथाई नबी सल्लम ইহাদিষ্টি প্রমাণ করে আর যখন রমজান মাস আসলো তখন হলে রোজা কাজ আর কারো যদি রোজা রাখবো না মোস্তাহ বা সন্নত থাকলো তা নবী করিম সাল্লাম মক্কা রোজা রাখতেন এখানে সে রোজা রাখা দেখলেন দেখার পরে তাদেরকে পড়াশোনা কেন করলেন জানার জন্য ইয়াহুদিরা কেন রোজা রাখছে মক্কাই তো লোকেরা রোজা রাখে কিন্তু রয়েছে হাজা আজিম এটি হচ্ছে বড়দিন এটি হচ্ছে মহাদিবসি হে বানি ইসরা আদু ওহীন এই দিনে তাদের শত্রুদের ইসলামকে তার সম্প্রদায়কে তার মানে তারা বনী ইসরা ভাষার পার্থক্য সাথে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করেন ও আগ্রা ফিরা মা এবং ফিরাওন এবং ফেরাউনের জাতি যে কিবতি। म ए वंशधर गणी इसराल मोमिन मुसलिम छुश्मन छो धरार हुकुमे मिसर छेड़े चले जा रे भोर बेला घटना घटे आशुर दश महर भोर बेला घटना घटे আল্লা শুকরানা শুকরানা তাহলে রোজা রাখা যায় মৌসা আলি সালাম শুকুরানা রোজা রেখেছেন নবিয়া তার অনুপর রেখেছেন নামাজের ক্ষেত্রে মনে রাখেন একটি মসলা কারণ আমার দেশে এই গুলিতে যেটা সহি তার উপর আমল নেই কিন্তু শুক্রানা শেষদা হাদিস দ্বারা প্রমাণিত একাধিক হাদিস দ্বারা শুকরানা নামাজ হাতিস নাই ঠিক আছে সেটা আমার এবাদত আল্লাহ শুকরানা আপনি যে কোনো ভাবে শুক্রিয়া আদায় করতে পারবেন রোজা রেখেও শুক্রিয়া করতে পারেন আপনি দান করে আমি হয়েছে আমি মানুষকে আপনি দেখতে হবে একটা আমল রয়েছে সেটাকে অগ্রাধিকার দিতে হবে সেটাকে গুরুত্ব দিতে হবে নবী সাল্লাহামের কাছে যেকোনো খুশির সংবাদ আসলে এজা আতা আমর ইয়াসুর কোন খুশির খবর আসলে সাথে সাথে দা এর জন্য উজু করতে হবে এর জন্য জায়গা খুঁজতে হবে না না খবর সাঁতার সাথে এটা হচ্ছে সন্নতি তারি কাজ শেষ দায় আমাদের সামনে শেষ দাই করে না কি করেন শুকর নামাজ পড়ে আর বিশেষ করে বিয়ের দিনের নতুন বরকে দেখা যায় কবলটা করলো করার পর শুরু করে দিল আর যদি শুক্রানা দুই রেখাত দলিল খুঁজে পাই না সব দলিল খুঁজে পাওয়া যায় না তো মুসা আলি ইসাল্লাম শুক্রান রোজা রেখেছিলেন রোজা কিসের ছিল কিসের রোজা ছিল खुशर खुशी शुक्र ना किसी तुझा गलुर रोजा किसर जन् खुशी आनंद दिवस एट शोक दिवस न সুতরাং কেউ যদি রোজাও রাখে ভালো করে শুনে রাখেন এই কথা এর আগেও বলেছি কারণ প্রতি বছর কখনো কখনো ছেড়ে দিচ্ছি আমল করলেন রোজা রাখলেন কিন্তু নিয়ত হচ্ছে রোজা কেন শোকের রোজা কিসের শোক এই দিনে যেহেতু আর শোকের ঘটনা ঘটেছে আর এরকম বহু দুঃখের আর শোকের ঘটনা ঘটতে পারে তার মধ্যে একটি বড় শোকের ঘটনা ঘটেছে হোসাইন রাজি আল্লাহ করেছে জালেমরা হ্যাঁ এই ঘটনা এই দিনে ঘটেছে কেউ যদি রোজা রাখে যে আমি রোজা রাখছি কিন্তু উদ্দেশ্য রোজার কি শোকের জন্য কিসের জন্য রোজা রাখছেন অনেক আমাদের মূর্খ সমাজের লোকেরা রোজা তো রাখে রোজাটা সন্ন্যতির শোকের নিয়ত রোজা রাখলেন শুকুরানা রোজা রাখলেন নাই আর মোসা আলী শুকুর আল্লিল্লা হাদিসের কথা বলছি মোসা আলী সালাম আল্লাহ শুক্রিয়াই রোজা রাখলেন এবং তার সাথী সঙ্গীরাও রোজা রেখেছেন করেসামিনুম তাহলে তো আমরা মুসা আল্লাহিসের অনুসরণে বেশি অধিকার রাখি আমরা মুসা আল্লাহিস্লামের তরিকে আছি তিনিও তৌহিদ নিয়ে এসছেন ইমানের দাওয়াত নিয়ে এসছেন আল্লাহর ওহির প্রচারের জন্য এসে রসুল হয়ে এসেছেন আমিও আল্লাহর ওই প্রচারের জন্য রসুল এসেছি সুতরাং আমরা বেশি হক রাখি তার অনসরণে নিজেও রোজা রাখলেন আর অন্যদেরকে কি করলেন মুসলিমদেরকে রোজা রাখা নির্দেশ দিলেন এই হচ্ছে রোজা তাহলে রোজা শুকরানা রাখবেন এই দিনটির শোকের জন্য এই রোজা রাখলে পাবেন কি এই মর্মে সহি মুসলিম হাদিস রয়েছে একজন লোক এসে নবী করিম সাল্লামকে জিজ্ঞেস করলো সে আমি আসুরা আসুরা রোজা সম্পর্কে আমি মহান আল্লাহর কাছে আশা করি যে গত এক বছরের গন তার মাফ হবে গত এক বছর গনাহা তার মাফ হবে নবী করিম সালাম কি বললেন গত এক বছরের গন মাফ হবে রসুল্লা সাল্লাম আসুর আর রোজা গুরুত্ব দিয়ে রাখতে। অবহেলা করেনি সুতরাং গুরুত্ব দিতে রাখবেনা বিশেষ করে আজকাল দিন অনেকটা ছোট হয়ে গেছে রোজা রাখা আরেকটা হাদিসে বলা হয়েছে যুদ্ধ করার পরে কাফেরদের দের ধন সম্পদ বলা হয় কিন্তু লড়াই করতে হল না আরেকটা রোজা শ্যাম হয়ে গেল শীতকালে রোজা রাখা তো এই দিনগুলিতে রোজা রাখেন বিশেষ করে নবী করিম সালাম বড় গুরুত্ব দিয়ে রোজা রেখেছেন